আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ পিস টিভি বাংলা এর সম্মানিত দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি যুবকদেরকে নিয়ে আমাদের আয়োজন যুব সমাজের দায়িত্ব ও কর্তব্য বিশেষ করে একজন বিশ্বাসী ইমানদার মুসলিম যুবক তার ব্যক্তিগত জীবনে তার সমাজ জীবনে তার রাষ্ট্র জীবনে তিনি তার এই যৌবন কালকে দিয়ে কিভাবে সমাজের ব্যক্তির এবং পরিবারের কল্যাণ সাধন করবেন এই বিষয়ে ইসলামের কী কী নির্দেশনা রয়েছে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই এই অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করার জন্য যে তিনজন ইসলামী বিশেষজ্ঞ এবং চিন্তাবিদ আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে আছেন শেখ ইউসুফ আবদুল মজিদ সালাম আলাইকুম রহমতুল্লাহ এই পাশে আছেন শেখ মুজাফর দায়িত্বে রয়েছে আমি আহমদুল্লাহ সম্মানিত সুদীবৃন্দ আমরা জানি যুব সমাজই হচ্ছে একটি জাতির প্রাণ শক্তি এই শক্তি যদি বিধ্বস্ত বিপন্ন অথবা বিপথে পরিচালিত হয় তাহলে সেই জাতি ধ্বংসের দিকে এগিয়ে যায় বিশ্বনবী মোহাম্মদুর রসল্লা সাল্লু আলিয়া যখন দিনের দাওয়াত দিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়েছিলেন আমরা সেই যুগে দেখেছি এই সত্যকে সাহসিকতার সঙ্গে যারা গ্রহণ করেছিলেন তারা ছিলেন যুব সমাজ প্রচন্ড নির্যাতনেও এমন কি প্রতিকূল অবস্থাতেও তারা সত্য বিমুখ হননি আমরা শেখ ইউসুফ আবদুল মাজিদের কাছে আসব যে ইসলামের প্রথম যুগে যেসব যুবকরা ইসলাম গ্রহণ করেছিলেন আমরা ইতিহাসে দেখেছি যে অনেক প্রতিকূল অবস্থা এবং তাদের উপর অনেক নির্যাতন কিন্তু ত্যাগ করেননি এই বিষয়ে আমরা দেখতে পাই যে শুরুতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার পরিবার এটা কোনো ভাবেই ছিল না তো লোকেরা বলবে মা মারা গেল অথচ ছেলেটা কিরকম যে মাকে বাঁচাবার জন্য সে যা করা ছিল সেটা সে করলেন মা তো মা ঠিকই আছেন কিন্তু আমি যে মোহাম্মদ রসুল দিন গ্রহণ করেছি সেই দিন তো আমি কিছুতেই ছাড়তে পারবো না এই দিন থেকে তাকে বিরত রাখা কোনোভাবেই এবং নয় তখন মা তার স্বাভাবিক জীবনে ফিরে আসলো এইভাবে এটা হচ্ছে মানসিক যে মেন্টাল যেটা করা হয়েছিল এরকম ভাবে শারীরিক ভাবে তারপর চেপে ধরা হতো তিনি বলেন যে আগুনটা শেষ পর্যন্ত নিভে গেছে সেই চর্বি গলে আগুন নিবিছে তাহলে সেই নির্যাতনটা কিরকম দুর্বিষহ কিরকম অসহনীয় ছিল কিন্তু এত সমস্ত নির্যাতনও তাদেরকে তাদের দিন থেকে ফিরে রাখ থেকে বিচ্ছুত করতে বুকের উপরে মর উসর ধূসর মরুভূমি যে আকাশ থেকে সূর্য সূর্যজনক অগ্নিবাণ নিক্ষেপ করছে সেই তত্ত্ব মরুভূমির উপরে বেলাল রাজিয়াল্লাহ তান হুকে যুবকরা সত্য গ্রহণের ব্যাপারে সবচেয়ে বেশি সাহস এবং রাসুল সাল্লামের দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তথা সত্য দিন গ্রহণ করেছিলেন তারা অধিকাংশ যুবক ছিলেন তাই না নিয়ে যাওয়া ঘুরাবে তিনি একটা কথা উচ্চনা করছেন এই অবস্থায় যখন ফেলে রাখছেন কষ্ট তো পেয়েছেন মোট সাতজন ব্যক্তির নির্যাতন হয়েছিল প্রথমে যারা এগুলো মজার হাতে আসছে। তার মধ্যে বিলাল কথা বেশি ভাবে আসছে তার উপরে বেশি অত্যাচার করবে ঘুরে নেওয়া হচ্ছে আহাদ আহাদ আল্লাহ এর বদলা অবশ্য বিলাল পেয়েছেন আমরা আর দিকে লক্ষ্য করি যে যুবকদের যে পরিচালনার দায়িত্ব যাকে দিয়েছেন রাসুল্লাহাম মুসাবিন উময়ের তিনি মদিনায় গিয়ে যে কাস্টি করেছিলেন এই একটি ভূখণ্ডের জন্য শেষ ক্যালকুলেশন যেটা টানছেন তিনি বলছেন তিনি বলছেন যে তিনি প্রকৃত একজন সংগ্রামের দায়ী ছিলেন একাই তিনি সংগ্রাম করতেন বিপদে ধারণ করতেন দিতেন যখন যেখানে দাওয়াতের প্রয়োজন হয়েছেন তখন সেখানে তিনি ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধের পতাকা দিলেন যখন তিনি চলে যাচ্ছেন পৃথিবীর বুক থেকে এখানে যুবকদের আদর্শ হতে পারে এই জন্যই যে রসুল্লাহামে দেখছেন যে মুসাবকে হত্যা তো করাই হয়েছে একদিকে মোসাবের দেহ পড়ে আছে আর দিকে তার মাথাটি পড়ে আছে তিনিলেনা লিমাতান মক্কার বুকে তোমার মতো সুন্দর চেহারাদারী ছেলে কাউকে আমি দেখিনি তোমার মতন কুকুরার মাথার চুল আর ছিল না অর্থাৎ মোসাফ রাজ এত সম্ভ্রান্ত পরিবারে ছিলেন এবং তার মাথার যে চুল ছিল সৌন্দর্যের হবে না আর আরেকটা জিনিস লক্ষণীয় যে মোসাফ রাজ নিহত হওয়ার কারণে তারা ছড়িয়ে দিল যে আল্লাহ মারা গেছেন রাসুলের চেহার সাথে মতন যদি একটা সম্ভ্রান্ত পরিবারে দেখতে সুন্দর তার কোন অহংকার ছিল ইসলামের জন্য সে জীবন বিলিয়ে দিলেন এবং যখন হাদিস যখন তাকে দাফন করা হচ্ছে तक चादर द्वित चादर घर प्रकृत आदर्श एके बारे एम त्यागर दृष्टान जुवक दर मुसाफ्रजन उपन कर इतिहासा जदिव धन्यवाद যে অবদান বিশেষ করে এই যুবকের ইসলামে আমাদের যুব সমাজ এই অনুষ্ঠানের মাধ্যমে জানল এবং যার সম্পর্কে স্বয়ং রাসুল্লাহ সাল্লাসাল্লাম প্রশংসা করেছেন আমরা আমাদের এই সাইখের কাছ থেকে হজরত বিলাল রাজি আল্লাহ তালন হজরতে কাবাব রাজি আল্লাহ তাদের যে ত্যাগের দৃষ্টান্ত দেখলাম এই যে যুবকরা সত্য দিনকে গ্রহণ করেছে এবং তারাই এই দিনকে কখনো ত্যাগ করেনি তো বর্তমান সময়ের যুবকদের জন্য যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত এবং সমাজকে উত্তর উত্তর অগ্রগতি এই যুবকদের অবদানটা হইলো সবচেয়ে বেশি এদের ভূমিকাটা হইলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আমরা এই গুরুত্বটা যদি ক্লিয়ারলি পরিষ্কার সাহেব তাহলে আমরা আপনার কথাটা বিস্তারিতভাবে ভাবে শুনব আর তার আগে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সময় হলো একটি ছোট্ট বিরতি নেয়ার আমরা একটু বিরতিতে যাব আশা করি ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন স্বল্প সময়ের মধ্যেই আমরা অনুষ্ঠানে আবার ফিরে আসবো ইনশাল্লাহ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 कारणिकारायित्व सत्य देखो सम्प्रचार सकाल साढ़े सतटादेश्लमुक्त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 সে মুসলিম চতুর্থ খন্ড কেয়ামত ও জাহান নামের বিবরণ অধ্যায়ে হাদিস সংখ্যা ছ হাজার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 বিরতির পরে আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি যুবকদের বিষয়ে আলোচনা অনুষ্ঠানে আপনারা যারা এই অনুষ্ঠানের সঙ্গে আছেন আমাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি বিরতির আগে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম প্রফেসর ডক্টর লুকমানের সাথে যে বর্তমান যুব সমাজ যারা ইমানি চেতনায় এবং সত্য সঠিক দিনের উপরে আছে এই যে আমাদের পূর্ব যুগের যুবকরা যে তেগের মহিমা উজ্জ্বল করে তারা যে দায়িত্ব পালন করে গেছেন বর্তমান যুবকরা এই কিভাবে পালন করবে। যুব সমাজ একটা সমাজ বিনির্মাণে সমাজিখরে নিয়ে যাওয়ার জন্য অনেক অবদান রাখতে পারে এবং তাদের ভূমিকাটাই আসলে মুখ্য একথা সত্য যে যুবকরা যদি সংশোধিত হয়ে যায় তাহলে ওই সমাজকে নতুন করে সংশোধন করার প্রচেষ্টা না করলেও সমাজটা এগিয়ে সঠিক পথে আর যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে হাজারো চেষ্টা অন্যদিক দিয়ে যদি করা হয় ওই সমাজকে কিন্তু তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে যুব সমাজ যদি সঠিক দায়িত্ব পালন করে তাদের উপরে অর্পিত যে দায়িত্বগুলো সমাজ চায় সব সমাজের কাছে এরকম একটা দায়বদ্ধতা আছে আর যদি দায়িত্ব পালন না করে সেই ব্যাপারে দেখেন আরেকটা হাদিস বলে আমি প্রসঙ্গটা শেষ করতে পারবো থেকে সে নড়াতে পারবে না ফিরে যেতে পারবে না তার মধ্যে একটা প্রশ্ন হলো এবং মৌলিক প্রশ্ন হলো যে আনসাবিহি ফিমা আবলা যে একটা মানুষের যে যৌবন পিরিয়ড আছে ल से नष्ट करलो शे की शेष कर लो क्य कर लोवन के खरच करके हलो तार प्रधान प्रश्न এই প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে তাহলে পরবর্তীপূর্ণ বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তাহলে এখানে ওই হাদিসটা ক্লিয়ারলি আমাদেরকে যে মেসেজটা দিচ্ছে সেটা হলো যার জন্য তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এখানে দায়িত্বের বিষয়টা একটু খুলাসা করে বলা যায় এইভাবে যে আজকে যে কাজগুলো যুবকরা করবে কিন্তু সম্পূর্ণ উল্টা পথে যাচ্ছে প্রথমটা যদি আমরা লক্ষ্য করে। যে कथा जो लक्ष्य कर तरह अनुसान सह विभिन्न पर्याय जगत जुबक अवदान कारण যেগুলো অনুষ্ঠান যেমন একটা হচ্ছে কবর কেন্দ্রিক আর একটা খাম্বা কেন্দ্রিক ইট বালি দ্বারা তৈরি করা খাম্বা এই কেন্দ্রিক আর দিন পূজা মানুষ পূজা চলছে বলছিলেন আলী রাজনীতি লক্ষ্য করে আলী শুনো তমস্তাহু আলাহ কবরানো ছবি এবং মূর্তিকে তুমি ছেড়ে দেবে না देह बेटा ध्वस कर मूल उत्पादन करूप भाव लक्षणियों आज के চুরির বিষয়টা বেড়ে গেছে সর্বোচ্চ জ্ঞান কেন্দ্র আমাদের বলেছি বিশ্ববিদ্যালয়গুলিতে আজকে যে হচ্ছে বিশ্বকের উপমহাদেশে বাংলাদেশের যেমনটা হয়ে থাকে শিক্ষা গ্রহণ করতে তারাই কিন্তু হত্যাকাণ্ডের পিছনে কাছে যে এই যে পাপাচার কথা বলা হলো যুবকদের যারা হত্যা খুন অথবা বেবিচার অথবা অশ্লীলতা এখন তো বিশ্বময়ে যেটার অত্যন্ত ব্যাপক ছড়াছড়ি এখান থেকে যুবকদের দিয়ে যদি ভালো কাজের দিকে এটাকে চালিত করা যায় কল্যাণ কাজের দিকে নেওয়া হয় তাহলে বন্ধ হবে আর বিশেষ করে এই যৌবনের একটা হালাল খাবার একটা হালাল নিউট্রিশন হালাল পুষ্টি আছে যেটা আল্লাহ এবং তারা তাড়াতাড়ি ব্যবহার করবার জন্য তোমার যৌবনে তো তোমাকে সেই দিকে চালিকা শক্তি তোমাকে কাজ করাচ্ছে তুমি যদি বিয়ে না করো তাহলে তো তোমার জীবন যৌবন তোমার চক্ষু তোমার এগুলো তুমি পবিত্র রাখতে পারবে না এই জন্য বলছেন আসার স্বভাব মানে তবে সেভাবে নিজের যৌবনকে তুমি হেফাজত করতে পারো কিন্তু যদি আমরা এই রসুলের কারি এই শিক্ষা এটা যদি গ্রহণ না করি তাহলে দেখা যাবে যে যৌবনকে ব্যবহার করবার জন্য ভিন্ন পথ এবং সেই পথে এটা দিচ্ছে না ফলে শয়তান তার শান এই যুবকের যৌবনকে কলসিত করবার জন্য য ধরনের উপায় এবং পন্থা আছে যে জাহানের চতুর্দিকে মুখরোচকম ভাবে দৃষ্টিতে যে সমস্ত এবং আনন্দ উৎসব এগুলো দিয়ে শয়তান যুবকের যৌবনকে ধোকা দিচ্ছে এবং বংশের দিকে যুবক আমাদেরকে সতর্ক করেছেন যে যুবক থাকে তাহলে তুমি কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে তুমি কিন্তু ক্ষতি মকবুন তোমার যৌবন থাকা সত্ত্বেও তুমি হয়ে যাবে অবসর সময় যে বলা হয় অফশোর মস্তিষ্ক কারখানা ভাষা এমটি ব্রেন ইজ দা ওয়ার্কশপ অফ দাভিল দাভিল সেটার ওয়ার্কশপ কাজেই তোমার যৌবন তোমার সৎকর্ম দিয়ে এখানে আমি আসলে কথা বলতে চাই যে তোমাদেরকে তুমি যুবকদেরকে মুখরিত করে রাখতে হবে মানে ব্যবস্থাপক আমি ওই কথাটা শেষ করতে যাচ্ছি ওনার কথা দিয়ে যে ওখানে যে হাদিসটা আমরা বললাম যে প্রথম এই যে প্রশ্নটা করা হচ্ছে सबाई जाना जाए मुझ जीदे मुझ जीदे এবং সবার যে যুবদেরকে পর্যাপ্ত পরিমানে কাজের সুযোগ তৈরি করে দেওয়া তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেওয়া তা না হলে তো ওই যে আপনি যেটা বলছেন যে অলস এবং শূন্য মস্তিষ্ক শয়তানের কারখানা যুবকরা যখন সামনে কোনো কাজ পাবে না যখন বেকার থাকবে না যে সমস্ত আমরা শুনতে পাই নির্যাতন হচ্ছে এখানে আমি যেটা বলবো এই যে ইফটিজিং এর একটা প্রশ্ন আসছে যুবকদের আমরা কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশে দেখেছি সব প্রত্যন্ত এলাকায় যেখানে যুবকদের কাজ কম তারা দিন কি করে বখাটে যুবক যাদেরকে আমরা বখাটে ফিরে তো করে রাস্তায় দিয়ে যায় তাদের পিছনে ধা করে অথচ পরিচালিত করতে হলে তাদেরকে ওই রকম কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই আলোচনায় করার জন্য যুবকদের জন্য আমাদের সামনে যে আলোচনা এসেছে সেটি থেকে স্পষ্ট হয়েছে যুবকদের যৌবন এবং এই শক্তি অত্যন্ত মূল্যবান এটিকে জাতির কল্যাণে কাজে লাগাতে হলে অবশ্যই ইসলামের আদর্শ মূল্যবোধ দিয়ে তাকে গড়ে তুলতে হবে যৌবনের জন্য যৌবনকে যেসব বিষয় কলঙ্কিত করে সেই সমস্ত অপকর্ম থেকে বিশেষ করে ব্যবচার এবং অন্যায় সেই অপসংস্কৃতি এবং পাপাচার থেকে দূরে থেকে ইসলামী মূল্যবোধ দিয়ে যদি তারা গড়ে তুলতে পারে নিজেদেরকে তাহলে এই যুবক হবে জাতির জন্য মানব সমাজের জন্য এক শ্রেষ্ঠ সম্পদ যুবকরা আমাদের জাতির জন্য এই সম্পদে পরিণত হোক अब आल्ला से प्रत्याशा करवर्ती अनुष्ठान गुल्रणिए आलोचक बृंद के धन्यवाद शेष कर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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর সন্ন্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্না সোনাহ কাল রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় যে কোরআন এবং সুন্নাতকে মেনে চলে যে সমাজের নারী ও পুরুষরা महान आल्ला राजी करार चेष्ट कर सत्यार अर्थे आईडियल मुस्लिम समाज कम मुसलिम समाज प्रत्येक सदस्य हब যে যেখানে নিষিদ্ধ ম্যারেজ ও ডিভোর্সলাম রুলিং সলিউশন ও প্রবলেম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 জয়েন্ট ড জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাজ সাড়ে সাতটায় আপনি